الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوسل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مظل له ومن يذلله فلا هادي له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 وَسَنَدَنَا وَحَبِيبَنَا وَحَبِيبَ رَبِّنَا وَطَبِيبَنَا وَطَبِيبَ قُلُوبِنَا أَوْلَانَا وَمَوْلَانَا مُحَمَّدًا نَجُودُهُ وَرَسُولُ الَّذِي أُنْزِلَ إِلَيْكَ كِتَابٌ مِنْ رَبِّكَ مُبَارَكٌ فِيهِ وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا مُنِيرًا فَقَدْ قَالَ اللَّهُ تَعَلَى فِي كَلَامِهِ الْمَجِيدِ وَفُرْقَانِهِ الْحَمِيدُ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ মা آتَاكُمُ الرَّسُولُ فَكُزُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوْ » «Wa qad qal rasoolu allahi sallallahu alayhi wa sallam, «La yahillu malumri'in muslimin illa bitti bi nafsihi, e'u qa ma qal sallallahu alayhi wa তসলিমি কমি জমি দারি হতে লোক মানে মা কে কোর আনে বারি আলে শাদে মাানে মাঝা বি খিরা না কর সে জল সুরমা হে আঁকরে খাকে মদিন তুর রসুল বলা গুজালি জমি ও পিসি ও জমানা মে মজে আর্ তুম জলীল হুয়ে হার কে কুরাহ করশপথ তুজা বিশা রহ আবর আতা হো রূ হে বেলি বলাপদ বিজমালি জমে ও ফলি চমুকা রহে তে রোজা কি সলামত রি জালী লম স্মীদ লাখো হেকিন বড়ে উম হগানে মুদিনা মে মে নামি আল্লাহ রব্দুল আলমদের দরবারে লক্ষগুলি শুক্রিয়া দেখুছি যিনি আমাদেরকে পবিত্র জুমার দিন নামাজ আদায়ের লক্ষ্মী মর্জিদ আশার তোপিক দান করেছেন আলহামদুলিল্লাহ গত সপ্তাহে তো আমি আসি এর আগে দুই তিন সপ্তাহ থেকে আপনাদের সম্মুখে আমি সীতামাতার উপর সন্তানের প্রাপ্য ও অধিকার নিয়ে আলোচনা করেছিলাম এক নাম্বার অধিকার সন্তান জন্মের পরে তার ডাইন কানে আজান বাম কানে একামত দ্বিতীয় নাম্বার অধিকার সপ্তম দিনের দিন তার নামা আকিকা দেওয়া পুত্র সন্তান হলে দুইটি ছাগল কন্যা সন্তান হলে একটি ছাগল তিন নাম্বার অধিকার সপ্তম দিনের দিন বাচ্চার মাতা হলক করতে হবে হলক করে চুলের ওজন অনুযায়ী কিছু রূপা অথবা সম টাকা আল্লাহর রাস্তায় সত্তা করতে হবে সপ্তম দিনের দিন আরও একটি অধিকার বাচ্চার সুন্দর একটি নাম রাখতে হবে এই পাঁচটি অধিকার নিয়ে আমি আলোচনা করেছিলাম संसार सुखी है रमनिर गुणे ए नियो आमी किछ नहीं कि आलोचना करालो है सतान भलो होदी खराब है सतान भलो हार निश्चयता नहींजातुल इसलम इमाम गजाली रहमतुल्लाह आलई तीनार विश्विख्यात ग्रंथ अहियाउल उलुमे उद्दीन से कितबी लिखे दाम्पत्य जीवन स्थायी सफल सुखी ও স্বাচ্ছন্দ্যময় হওয়ার জন্য স্ত্রীর ভিতরে আটটি গুণ থাকা অপরিহার্য যে নারীর ভিতরে আট গুণ পাওয়া যাবে ওই সংসার হবে সোনালি সংসার সুখী সংসার এক নাম্বার গুণের কথা বলেছি ধার্মিক হওয়া এ নিয়ে আমি বিস্তারিত এক সপ্তাহে আপনাদের সম্মুখে আলোচনা করেছিলাম দ্বিতীয় নাম্বার শর্ত হচ্ছে রুফুসি হওয়া রুফুসি মেয়ে যদি আপনি বিয়ে করেন তাহলে আপনার মনে আর কোনো কুদুর মুদুর থাকল না কালোমে বিয়ে করেন যদি আপনি হঠাৎ দেখি সুন্দর মেয়ের দিকে আপনার দৃষ্টি পড়ে গেল আপনার ভিতরে দীর্ঘশ্বাস আসতে পারে আফসুস আসতে পারে এই কালোমে বিয়ে করা না যায় আমি এমন বলছি না আমি বলছি ধার্মিকতাকে প্রাধান্য দিয়ে যদি কালো হয় সেটা কুটি কুটি সুন্দরী নারী থেকেও উত্তম তিন নাম্বার শর্ত কুমারী হওয়া এমন মেয়ে কি বিয়ে করতে হবে যে মেয়ের আগে বিয়ে হয়নি কুমারী যাকে বলা হয় হাদিস যায় এক আল্লাহর নবীকে এসে বলেছিল আমি তো বিয়ে করেছি নবী জিজ্ঞাসা করলো কুমারী মেয়ে বিয়ে করেছ নাকি সাইয়বা মেয়ে বিয়ে করেছো সাইয়েবা মানে যার আগে একবার বিয়ে হয়েছে স্বামী মারা গিয়েছে অথবা তালাক সাবি বলেছি রসুল আল্লাহ আমি নারী বিয়ে করেছি বিয়ে করেছি তখন নবী তাকে বলেছে বিয়ে করো কারণ কুমারী মেয়ে স্বামীকে বেশি আদর করে আর যে কুমারী না যার আগে এক বিয়ে হয়েছে তার তো ভালোবাসা এটা বাগা হয়ে গিয়েছে আগে যে স্বামী তার অর্ধেক ভালোবাসা সে নিয়ে গেছে এই সংসার সুখী হওয়ার জন্য কুমারী মেয়ে বিয়ে করা এটা বেশি ভালো চার নাম্বার ভালো বংশের হওয়া পাঁচ নাম্বার উত্তম চরিত্রের অধিকারী হওয়া চরিত্রবান একজন মহিলাকে বিয়ে করতে হবে পাঁচ নাম্বার রমণী নিকটতম আত্মীয়া না হওয়া এমন মেয়েকে বিয়ে করতে হবে যে আপনার একবার নিকট আত্মীয় না দূরের আত্মীয় আমাদের দেশে দেখবেন অনেক সময় দেখা যায় বাইয়ে বাইয়ে বাইরা হয় একই ভাই দুজন ভাই এক মায়ের দুই মেয়ে বিয়ে করে এমন পাওয়া যাক চাষা তোবন এটা একবারে নিকটতম আত্মীয় মামা তোবন একবারে নিকটতম আত্মীয় অথবা ভাইয়ের শালি এটা নিকটতম আত্মীয় চাষা তোবুন জ্যাটা তোবন ইত্যাদি ফুফা তোবন খালা তোবন এরা হচ্ছে নিকটের আত্মীয় নিকটের আত্মীয় বিয়ে করলে এখানে ঝগড়া ফাঁসার বেশি হয় সংসার সুখী হওয়ার জন্য নিকটের আত্মীয় বিয়ে না করার জন্য বলেছেন আমাদের বুজুর গানের সাত নাম্বার মহরানা তথা কাবিন স্বল্প হওয়া কাবিন স্বল্প হওয়া কাবিনের ব্যাপারে মাসালা হলো কাবিন হইতে হবে সেলের যে পরিমাণ অ্যাবিলিটি আছে ওই পরিমাণ যেটাকে মোহর এসতে তাই বলা হয় সেলের যে পরিমাণ অ্যাবিলিটি ওই পরিমাণে কাবিন ধুত হবে সেলটি যদি রিক্সা চালক হয় আর এই সেলের কাবিন যদি চার লক্ষ টাকা ধরা হয় পশ্চিম কালেও এই রিক্সা চালক সেলের চার লক্ষ টাকা আদায় করতে পারবে না কি হলো। করা মাধ্যমে আসে সুখ এখন বিয়ের কারণে রিক্সা চালকের গাড়ে আসলো বিশাল একটি ঋণের বোঝা চার লক্ষ টাকা সে কিভাবে দিবে এই জন্য মোহরের ক্ষেত্রে চিন্তা করতে হবে সেলের কি পরিমান তা অফিস আছে সেলের কি পরিমাণ তার ওর ফুঁধি আপনাকে মহর ধরতে হবে তবে মহর যাই করা হয় আদায় কিন্তু বীর দিন যে পরিমাণ মোহর দাজ্য হয়ে যায় ওই পরিমাণ মোহর কি করতে হবে আদায় করতে হবে মহর মহিলার হক আল্লাহ রব্বুল আলমিন কোরআন একিম একসাদ করেছেন ওয়া তুন্দুকা নেহেলা ব্যবহার করেছেন ওই দানকে বলা হয় যে দান অত্যন্ত আন্তরিকতার সাথে হয় যে দান অত্যন্ত আন্তরিকতার সাথে হয় ওই দানকে আরবিতে বলা হয় নেখলা আল্লাহাক বলেছেন অত্যন্ত আন্তরিকতার সাথে মহর কি কর আদায় করো সামাজিক চাপে পড়ে অথবা বাধ্যবাধকতার মাধ্যমে তুমি দিয়েছ এমন যেন না হক সে তার ইজ্জক সে তার সম্ভ্রম সতীর্থ তোমার কাছে বিলিয়ে দিয়েছে তুমি তার পরিবর্তে তাকে কি দিয়েছো সে কিছু পাওয়ার নেই তোমার কাছে এজন্য। আমরা যারা বিবাহ এখনো করি নাই অথবা যারা বিবাহ করে ফেলেছি মহর আমাদের দাহ্য করা হয়েছে কিন্তু মোহর এখন আদায় করি নাই এ অবস্থায় যদি মারা যায় আল্লাহর দরবারে আমরা ধরা ধরা পড়ে যেতে পারে এই জন্য আমরা মহরের ব্যাপারে একটু সচেতন হওয়ার চেষ্টা করতে হবে মহর আদায় করতে হবে মহর কি করতে হবে আদায় করতে হবে অনেকে বলে মহর ধরা হোক আমি কিন্তু দিব না তার অন্তর নিয়ত থাকে এভাবে এইভাবে ধরে পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা তবে আমি কিন্তু দিব না আপনার ব্যাপারে নবীর একটি হাদিস আছে আপনি শুনেন কলার আল্লাহর নবী বলেছেন আমার কোন উম্মত যদি এই নিয়ে যদি বিয়ে করে যা আমি তার কাবিন দিব না তার মহর দিব না যতবার ওই নারীর দিকে নজর করবে দৃষ্টি দিবে যতবার ওই নারীকে ধরবে স্পর্শ করবে প্রত্যেক দৃষ্টি এবং প্রত্যেক ঈশ্বর্শ করার পরিবর্তে তার আমল লামায় জার গুণা উঠতে থাকবে জেনার গুণা কি উঠতে থাকবে এই জন্য এটা থেকে আমরা বাঁচতে হবে মহর যায় ধরা হয়েছে এটা আমার উপর ফরজ হয়ে গিয়েছে এটা আমি আদায় করতেই হবে নারীর অধিকার নিয়ে যারা স্লোগান দেয় ওদেরকে একদিন মানব অধিকার নিয়ে ওদেরকে বলা হয়েছে আপনি কি আপনার স্ত্রীর মোহর আদায় করেছেন সে উত্তর দেয় হুজুর মোহর আদায় করেছেন এটা আবার কি বলতেছেন এটা তো আমি বাসর ঘরেই মাফ করে নিয়েছি কিভাবে তো মেয়েটাকে যখন বাসর ঘরে এনে হাজির করে দেওয়া হয় তখন আমি মেয়েটাকে বললাম তোমার গায়ে ততক্ষণ পর্যন্ত হাত দেব না যতক্ষণ পর্যন্ত তুমি আমার কাবিনের টাকা মাফ না করবে এভাবে বারংবার বলার পর আপনারাই বলেন যে মেয়েটি নিজের আত্মীয় স্বজন ভাই বেড়াদার মা বাপ ছেড়ে যে পুরুষের হাত ধরে তার বাড়িতে এসেছে আর ওই পুরুষ এখন যদি বলে তোমার গায়ে হাত দিব না মোহরের টাকা মাফ না করা ছাড়া তাহলে আপনারাই বলেন এই মেয়ে মোহর মাফ না করি না করে ছাড়া তার কোনো হয়ে আছে নি আর বাধ্যগত হয়েছে মাফ করতে হবে এই জন্য আসতে পারি থানবির রহমদুল্লাহ বলছেন কোর ডাকায় দুই প্রকার এক ধরনের ডাকাত দিলো বাসরগড়ের ডাকাত আর হয় তুমি একজন নারীর সাথে কেন প্রতারণা করেছো তুমি একজন পুরুষ তুমি কেন তোমার এই কাবিন মাফ করানোর জন্য নারীর ফাঁ ধরেছ তুমি পুরুষ নাকি কাপুরুষ তুমি তার সতীত তুমি শেষ করে দিলে আর তুমি মোহর মাফ করার জন্য তার পাও ধরো বিভিন্ন ধরনের চলনা অভিনয় করো কারণ কি তুমি যদি পুরুষের মতো পুরুষ হয়ে থাকো যেদিন তোমার সাথে সাক্ষাৎ হবোদিনে তুমি তার সবগুলো মোহর কি করে দিবে আদায় করে দিবে এটাকে না বলা হয় একজন যোগ্যতা বানা একজন সফল পুরুষ যোগ্য পুরুষ এই জন্য মহরানা স্বল্প হওয়া যদি মহরানা অল্প হয় আদায় করতে এটা কষ্ট হওয়ার কথা নয় এই জন্য আমরা মোহর ধরার সময় যারা আছে অভিভাবকরা আমরা মোহরটাকে কম করে ধরার চেষ্টা করব। আজকে সমাজের ভিতরে অনেক পুরুষ মহারানার ভয়ে না সে দেখছে তো তার এক বন্ধুর বিয়ে এক বন্ধুর বিয়েতে মহারানা ধরা হয়েছে আট লক্ষ টাকা দশ লক্ষ টাকা বিয়ের বয়স ফারক এসে জেনা করতে পারে বে বিচার করতে পারে পোদিতালয় যায় কিন্তু বিয়ের কথা বললে হে বলে এখন আমার বিয়ের বয়স হয়নি এখনো তো আমি ইস্টাবলিশ হয়নি এ ধরনের শব্দ ব্যবহার করতে শুনে যায় আমি এখনো কি ইস্টাবলিশ হইনি ও ভাই মুরব্বীরা বলেছেন বিবাহ যত মাঙ্গা হবে জিনা তত সহজ হবে বিবাহের বিবাহটাকে যত বিবাহ যত মাঙ্গা হবে জেনার বাজার তত কি হবে কন সস্তা হয়ে যাবে আর বিবাহ যত সহজ হবে জেনার বাজার একবারে ঠান্ডা হয়ে যাবে জেনার বাজার একবারে অসল অসল হয়ে যাবে বিবাহ যদি আমরা সহজ করি আজকে বিবাহটাকে আমরা অত্যন্ত কঠিন করে ফেলেছি আমরা মনে করি বিবাহ অর্থ হচ্ছে দশ লক্ষ টাকা বিবাহের আগে আমাকে আলোকসজ্জা করতে হবে আরো পাঁচ লক্ষ টাকা আমাদের আট দশটা গরু জবাই করতে হবে আমাকে দশ পনেরোটা মাইক্রো দড়াইতে হবে এই মিলি মোট মিলে আমার বিশ লক্ষ টাকা খরচ হবে এই ভয়ে অনেকে বিয়ের উপযুক্ত হয়েছে তারপরেও বিয়ের নাম বলে সে চমকি উঠেছে এখনো আমার বিয়ের কি বয়স হয়েছে বিয়ে যত কঠিন হবে জেনা তত সহজ হবে বর্তমানে এমনই তো দেখা যাচ্ছে বাজার একবার গরম যে দু উপযুক্ত ছেলে কিন্তু তাকে বিয়ে করাচ্ছে না তার আগের দুই ব্যয় এখনো চল্লিশ বছর বিয়াল্লিশ বছর বয়স এখন তার বিয়ের প্রয়োজন কিন্তু সে আমি কিভাবে বিয়ে বিয়ে আমার আগের দুই ব্যয় তো এখনো রয়ে গেছে সাহাইকরাম যুগে বিবাহ ছিল অত্যন্ত সহজ আল্লাহর নবী তিনার চারজন কন্যা ছিল চারজন কন্যাকে তিনি নিজে বিয়ে দিয়েছেন এবং নিজেও এগারোটি বিবাহ করেছেন আল্লাহর নবী ইচ্ছে যদি করত কত ধুমধাম করে বিশ্ব নবী ছিলেন কত ধুমধাম করে বিয়ে করতে পারত কিন্তু আল্লাহর নবী বিবাহ করার পরে ঘোষণা দিল আফজালুল ন্যাকা হে বার দাতাম আইসারুহা এ আমার সাবিরা শুনে না ওই বিবাহ সবচাইতে বরকতময় বিবাহ যে বিয়ের মধ্যে খরচ অত্যন্ত কম হয় যে বিয়ের মধ্যে খরচ কম হয় সে বিয়ে হচ্ছে অত্যন্ত বরকত বিবাহ এজন্য আমরা বিয়ের মধ্যে খরচ যে যত কম করতে পারি বিয়ে একবার এখন অতি কঠিন হয়ে গেছে মেয়ের বাপ মনে করে যদি আমার মেয়েকে আমি বিয়ে করাইতে হয় অন্তত দুশো লোক আমাকে খাওয়াইতে হবে বিয়ের সফা সোফা দিতে হবে খাট দিতে হবে টিভি সিনেমা দিতে হবে এসি দিতে হবে অনেক কিছু আমাকে দিতে হবে পড়ে কারণে কিন্তু তার বিবাহ হচ্ছে না আমার ভাইও আছে খাওয়া কোথায় না যায় আমাদেরকে এই জিনিসটা বিবেচনা খেতে হবে এমন যেন না হয় নবী হাদিসের মধ্যে বলেছেন একটা সময় আমার অম্মতের কাছে আসবে যে তারা খাবে ফরোয়া করবে না এই খাবার কিন্তু আমার জন্য হালাল নাকি হারাব বিয়ের অনুষ্ঠানে আমরা চাপ সৃষ্টি করে মেয়ের বাড়িতে আমরা খানা খেতে যাই এটা শরীয় কতটুকু এটাকে অনুমতি দেয় অনুমোদন আছে কিনা শরীয়তুর পক্ষ থেকে আমাদেরকে জানতে হবে আসল যে জায়গাতে আনন্দ ওই জায়গাতে খান খাওয়ানের মশালা আছে যে জায়গাতে কি আনন্দ আছে ওই জায়গাতে খান খাওয়ানের মাচাল মাচাল আছে আপনারাই বলেন বিয়ের দিন প্রকৃত আনন্দটা কার করে। আপনারাই বলেন তো একটু চিন্তা করি সেলের ঘরে নাকি মেয়ের ঘরে সবাই বলেন না কেন বিয়ের দিন মূলত আনন্দটা হচ্ছে কার ঘরে সেলের ঘরে মেয়ের ঘরে না এটা বুঝবেন যারা দুই একজন মেয়ে বিবাহ দিয়েছেন আগামী দিন মেয়েকে তুলে নিয়ে যাবে কিন্তু বাপের আগে আগের দিন থেকে গুম হারাম হয়ে গেছে মায়ের আগের দিন থেকে গুম হারাম হয়ে গেছে কিভাবে মেয়েটাকে সতেরো আঠারো বিশ বছর লালন পালন করেছে এখন একজন পুরুষের হাতে তুলে দিবে এই চিন্তায় মাথা পিতা অস্থির হয়ে যায় অনেক সময় মাথা পিতাকে দেখা যায় বেউশই দমিনী পড়ে যায় যখন মেয়েটাকে তুলে নেয় তাহলে বিয়ের দিন আনন্দ মূলত কার ঘরে নয় মেয়ের নয় আনন্দ হচ্ছে ছেলের ঘরে শোকের বন্যা যেমন বই চলছে সুতরাং ওই দিন যদি আমরা মেয়ের বল চাপ সৃষ্টি করে খানা খাই এই খানাটা আমি তো মনে করি কখনো বই হবে না নবী হাদিস বলেছেন বিয়েকে আমরা মনে করি আমি যদি এখন বিয়ে করতে হয় আমাকে ও মুখে খবর দিতে হবে বগদিপতি আছে চারজন ওদেরকে ম্যানেজ করতে হবে চাষা জ্যাটাকে ম্যানেজ করতে হবে সমাজের চেয়ারম্যানকে ম্যানেজ করতে হবে ইমাম কদিপকে ম্যানেজ করতে হবে সাহব এক গ্রামের বিয়ের থেকে আমরা একটু তাকালি বুঝতে পারি বিয়েটা কত সহজ ছিল এক মহিলা আল্লাহ নবী দরবার এসে বলেছেন ইয়ার রসুল আমি আমার আপনার দাম্পত্য যেতে চাই তার মানে আপনি যদি আমাকে বিয়ে করেন আমি স্বেচ্ছারা দিয়েছি হুজুরফাগ সাল আলিয়া সাল্লাম বলেছেন আমার তো বিয়ের কোনো প্রয়োজন নেই এখন তো এক সাহাবি উপস্থিত ছিল ওই সাহাবিয়ে বলেছেন ইয়ার রসুল আল্লাহ আপনি যদি বিয়ে না করেন তাহলে আমার কাছে বিয়ে করাই দিন আমি তাকে বিয়ে করি বলছেন হ্যাঁ তুমিও করতে পারো কোনো সমস্যা নেই তবে মহর আদায় করার জন্য কি আছে তোমার কাছে তোর আমার কাছে কিছুই নেই তো ঘরে গিয়ে দেখো কোন লোহা টোহা তালাশ করি কিনা দেখো না যেটাকে মহর হিসেবে কি করা যাবে বাই্য করা যাবে ওই জায়গাতে বিয়েটা হয়ে গেল কত সহজ একটা বিবাহ আল্লাহ নবীর একজন বিশ্ববিখ্যাত সাহাবি হজরত আব্দুর রহমান এমন রাজি আল্লাহ তালাম দশজন সাহাবি এমন ছিলেন যে দশজন সাহাবি দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের রিয়া তালী রে আবিদায় রাহান রজি আল্লাহন হজরত আব্দুর রহমান আউফ রজি আল্লাহন দুনিয়াতে থাকা অবস্থায় জান্মাদের সুসংবাদ এসে গেছে কেমন ভাগ্যবানিজ্ঞে করলো সাহাবি তোমার গায়ে এ রংটি কিসের দেখা যাচ্ছে তখন আব্দুর রহমান আপনি আউফ রাজি আল্লাহ তাল বলেছেন আমি তো বিয়ে করেছি ওই যুগে একটি সুগ্রান ছিল যে শুক্রান লাগাইলে কাপড়ে দাগ বসে যেত দেখেন এখনো বর্তমানে আঁতর ব্যবহার করেছি দাগ পড়ে গেছে আল্লাহর নবী শুনে সঙ্গে সঙ্গে দোয়া করেছেন লাকা হুলা আল্লাহাক তোমার এই বিয়েতে বরকত দান করুন এবং আমার অলা তুমি অলিমে খাও, একটি ছাগল যদি জবা করো তোমার সামর্থ্য দেখা একটি ছাগল জবে করে হলেও কি করো আমাদের খেলাপথের দায়িত্ব এই আব্দুর রহমান আপনি আউটকে দিয়ে যেতেন কিন্তু আব্দুর রহমান আপনি আউট দিয়ে করেছেন কে জানেন না বলেন না কে জানেন না নবী অত জানেন না কারণ নবীতে যেন ফাট লইতে পারত যে তুমি আমার এত গুরুত্বপূর্ণ একজন সাহাবি আমি তোমাকে তুমি বিয়ে করেছ আমি জানি না তোমার বিয়েতে আল্লাহ করছে বরকত দোয়া করেছে না এই হাদিস কি বুঝলাম আমরা হাদিস বুঝলাম বিবাহটা একবারে কি বিবাহের জন্য অমুক স্যারমন আমাকে ম্যানেজ করতে হবে বগ্নীভি সারজনকে আমাকে আগে হাত করতে হবে না হয় আমার এই বিবাহ হবে না কোথায় ছিল বিয়ে করেছেন বিয়ে করার পরে নবীজি কোন ছাগল জবাই করেননি কোন দস্তর গান বিছিয়ে দিয়েছেন এবং দস্তর কিছু পনির ঘি এবং কিছু খেজুর কি অলিমার অর্থ কি ওলিমা অলিমা মানে অন্য কিছু নয় এই আমার ভাই হোক দিকে আমরা অত্যন্ত স্মরণ রাখতে হবে বিবাহ এটা নবীদের একটা আল্লাহ রব্দুল আলমিন এই দুনিয়াতে এক লক্ষ চব্বিশ হাজার নবী এবং রসুল দিয়েছেন। এক লক্ষ নবী এবং রসুলের মধ্যে দুইজন নবী ছাড়া সব নবী বিবাহ করেছেন কয়জন নবী ছাড়া একজন হচ্ছে হজরত ইসা আলাহিসালুসালাম আরোজন হচ্ছে হজরত ইয়াহিয়া আলাই সালাম। এই দুইজন নবী বিয়ে করেন আর সব নবী বিবাহ করেছেন এর দ্বারা বুঝলাম বিবাহ এটা সব নবীর শূন্যত আপনি যদি বিবাহ করেন সব নবীর শূন্যত অনুযায়ী আপনার কি হবে আমল হয়ে যাবে বিবাহটা সব নবীর কি শূন্য বিবাহ এটা একটি আবাদত নামাজ যেমনি ভাবে একটি আবাদত রোজা যেমনি ভাবে একটি আবাদত বিবাহটাও একটি কি এবাদত কোন আবাদতের মধ্যে নাচ গান আপনারা দেখেছেন নামাজ পড়তে আসছেন আজকে ডোলবাদ্য কেউ নিয়ে আসছেন কিনা বা রোজার যখন রমজান মাসে আসে মসজিদে কি ডোলবাদ্য বাজান কিনা তার রমজানটা একটি আবাদত এখানে ডোলবাদ্য নাই কেন নামাজ একটি আবাদত ডোল নাই তাহলে বিবাহ তো ওই ধরনের একটি কি এবার দেখে না কেন আসবে এই জিনিসটা যে আপনাদের বুঝে আসে না যে বিবাহক এক লক্ষ চব্বিশ হাজার নবী রাসুল করেছেন জীবনে কোনোদিন ঢোল ফিটাইছে আলোকসজ্জা করেছে সাপলা ফুল ইয়ে করেছে এই ধরনের তো কোনো নদীর সাহাব যুগে নবীর যুগে পাওয়া যায় না আমরা এগুলো কর্তৃকে আবিষ্কার করেছি আল্লাহর নবী এই দুনিয়াতে ফেরিত হয়েছেন কেন নবী নিজেই বলেন আমার আনি আমার আনি বিমা হাকিল মা ফল মাঝা আল্লাহ আমরিল জাহিলিয়া। আল্লাফাক আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন গান বাদ্য যন্ত্রকে যন্ত্র করে দেওয়ার জন্য এবং কুরুশকে উঠিয়ে দেওয়ার জন্য এবং জাহলিয়তের যত প্রথা আছে এগুলোকে দুনিয়ার থেকে তুলে দেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন গানকে উত্থ করার জন্য আল্লাহাক আমাকে পাঠিয়েছেন এটা নবীর ঘোষণা তাহলে যেই নবী দুনিয়াতে আসছে বাদ্য যন্ত্র গানকে তুলে দেওয়ার জন্য আর আমরা সুপারিশুফে আলমকা খাজিনা আমার ভাইরা নবীর শূন্যত থেকে আমরা অনেক দূরে সরে গিয়েছি এই কারণ আজকে সমাজের ভিতরে কি আসতেছে বলেন অশান্তি আসতেছে তাহলে বিবাহ সাথে এটা একটি আবাদত সব নবীর শূন্যত এটা অ্যাবাদত আর শূন্যত তখনই হবে যখন নবীর তরিকা অনুযায়ী আমরা এই বিবাহটাকে কি করব। আদায় করব কাবিন যত কম হতে পারে তত ভালো বলেন কাবিন যত কম হতে পারে ততই ভালো খুব স্মরণ দায়িত্ব হবে কাবিনের বিষয়টি আল্লাহ তাহলে সংসার সুখী হওয়ার জন্য এক নাম্বার শর্ত কি হইতে হবে দিনদারি দিনদারি মেয়েটির ভিতরে ধার্মিকতা থাকতে হবে দ্বিতীয় নাম্বার মেয়েটির রুফুসি হইতে হবে তৃতীয় নাম্বার মেয়েটি কুমারী হইতে হবে চতুর্থ নাম্বার মেয়েটি ভালো বংশের হইতে হবে পঞ্চম নাম্বার মেয়েটি উত্তম চরিত্রের অধিকারী হইতে হবে ষষ্ঠ নাম্বার রমণী নিকটতম আত্মীয়া না হইতে হবে বলেন রমণী কি নিকটতম আত্মীয়া না হইতে হবে সাত নাম্বার মহরানা কম হইতে হবে আট নাম্বার নবী বলেছেন ওই বংশের মেয়েদের কি বিয়ে করো যে বংশের মেয়েরা সন্তান বেশি দেয় কথা বুঝতেছেন কিনা আমার যে বংশের মেয়েরা কি বেশি দেয় সন্তান সন্তান বেশি দেয় ওই বংশের মেয়েদেরকে তোমরা বিয়ে করো হাদিস দ্বারা তার প্রমাণ কলা রসুল্লাহি সালি ওসালামা তাজা বংশের মেয়েরা স্বামীদেরকে কি করে বেশি আদর করো বেশি এগুলো মা খালা থেকে যদি খবর নেন বুঝতে পারবেন তার মা স্বামীকে আদর করে কিনা বা তার খালা বা তার নানি তার স্বামীকে আদর করে কিনা ওখান থেকে আপনি বুঝতে পারবেন যে যেহেতু তাদের নাতিন এও স্বামীকে আদর করবে কিনা কিছুটা আন্দাজ ওদের কি তাহলে যে বংশের মেয়েরা স্বামীদেরকে আদর করে এবং যে বংশের মেয়েরা বাচ্চা বেশি দেয় ওদেরকে বিয়ে করার জন্য বলেছেন কারণ তুমি যদি ওই ওই বংশের মেয়েদেরকে বিয়ে করো তখন তোমার সন্তান বেশি হবে আর তোমার যদি সংসার সন্তান বেশি হয় আমার উন্মত বাড়বে আর আমি আমার এই কি নিয়ে কেমতের দিন অন্যান্য নবীদের উপর কি করবো আমি গর্ব করব যেহেতু আসর ময়দানে এমন নবী উঠবে যাদের উন্মত হবে দুইজন পাঁচজন দশ জন বিশ জন আর আমি কি অনেক উন্মত নিয়ে হাসর ময়দানে জাতি করে কিনতে পারি উঠতে পারে এই যে বংশের মেয়েরা সন্তান বেশি দেয় ওদেরকে তোমরা বিয়ে করো আজকে আমাদের কোপাল পুড়েছে নবী বলেছেন যে বংশের মেয়েরা সন্তান বেশি দেয় ওদেরকে বিয়ে করো আমরা তো ওদেরকে করি না বরংশ যাকেই করি আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে আমার সন্তান যাতে করে বেশি না হয় নিয়ন্ত্রণের তিনটে ব্যবস্থা আছে এগুলো আমরা না বললে আপনার শিখবেন করতে গিয়ে তিনটে ব্যবস্থা আছে এক ব্যবস্থা হলো স্থায়ী ব্যবস্থা নিয়ন্ত্রণের স্থায়ী ব্যবস্থা এটা হারাম এটা কি বলেন যে আমি আর সন্তান নেব না দুই সাইডটা নেওয়ার পরে আপনি এমন মেডিসিন ব্যবহার করেছেন আপনার আর মৃত্যুর আগেও সন্তান কি এটাকে বলা হয় স্থায়ী ব্যবস্থা এই স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা সবাই বলেন স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা কি এটা জায়েজ নেই আরেকটা হচ্ছে মেয়াদি ব্যবস্থা তিন বছর ৬ বছর আপনি বাচ্চা নেবেন না বছর বাচ্চা নেবেন না আপনি টেবলেট ইউজ করেছেন এটাও হারাম এটাও শরীয়তে যায়জ নেই আর একটি হচ্ছে অস্থায়ী ব্যবস্থা সেটা কেমন আপনার একটা সন্তানের পর আরো একটা সন্তান যদি এভাবে আসতেই থাকে আপনাকে মুসলিম তবিবে হাজেক মুসলিম বিচ্ছক্ষণ ডাক্তার আপনাকে পরামর্শ দিয়েছেন যে ভাই সন্তান আপনার স্ত্রী মরে যাওয়ার আপনার যে এসেছে এটা দুধ না একটু স্লোগিতে নিতে হবে কোনো মুসলিম তবিবে হাজেক মুসলমান বিচ্ছক্ষণ ডাক্তার যদি আপনাকে অস্থায়ী নিয়ন্ত্রণ করার জন্য পরামর্শ দেয় তাহলে আপনি সাময়িক সেই ব্যবস্থাটি গ্রহণ করতে পারেন সন্তান কম নেওয়ার প্রবণতা দুনিয়াতে একমাত্র মানুষের ভিতরে আছে অথচ আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়াতে কোটি কোটি মাকলুকের সৃষ্টি করেছেন কোনো মাকলুক কি করে না জন্ম নিয়ন্ত্রণ করে না কুকুর একসাথে সাত থেকে আটটি বাচ্চা দেখ কুকুর কোনোদিন জন্ম নিয়ন্ত্রণ করে না অথচ কুকুরের নামে কোনো দোকান আসেনি সাঁতার ভাইয়াতে কথা বলে না কেন দোকান আছে কুকুর কোনো আটটি বিদেশ থাকে তার নামে ব্যাংকে কোনো টাকা আছে তাহলে যে কুকুরের কিছুই নেই সেই কুকুর রিজিকে চিন্তা করলো না যে আমি এতগুলো বাচ্চা প্রসব করলে খাওয়াবো করতে গেছে তার এই ধরনের চিন্তা নাই প্রতি বছরে সাতটা থেকে আটটা করে বাচ্চা সে দিতেই আছে অবিরাম গতিতে মাছ অনেকগুলো বাচ্চা দেয় গরু ছাগল অনেকগুলো বাচ্চা দেয় কিন্তু নিয়ন্ত্রণ কোন প্রাণ করে না একমাত্র মানুষ ছাড়া আপনার সন্তান কোন নম্বরেরটা মেধাবী হবে এটা কি আপনি জানেন দু নম্বরের সন্তানটা মেধাবী হবে নাকি তিন নাম্বারের সন্তান না মেধাবি আপনি কখনো জানেন না আপনি আল্লাহ হইতো একজন বড় মুফতি মহাদিস হতো একজন বড় হাই লেভেলের মানুষ হতো অথবা আপনার চতুর্থ নাম্বারের যে সন্তানটি আসতো সে একজন বড় ক্ষতি পঞ্চম নম্বরের যে সন্তানটি আসতো সে একজন বড় মুফতিসাহ হইতো এমনও তো হইতে পারে আপনি তো দু সন্তানের পরে সন্তান আসার পথ বন্ধ করে দিলেন বন্ধ তো করেছেন তা নয় আরো স্লোগানও দেন ছেলে হোক মেয়ে হোক একটাই যথেষ্ট অথবা বর্তমান স্লোগান দুটি সন্তানের বেশি নয় একটি হইলে ভালো হয় নবী বলেছেন যে বংশের মেয়েরা সন্তান বেশি দেয় ওদের কি বিয়ে করো আর আমরা স্লোগান দিচ্ছি ছেলে হোক মেয়ে হোক একটাই যথেষ্ট তাহলে এই স্লোগানটি সরাসরি নবীর হাদিসের সাথে কি সাংঘর্ষিক সাংঘর্ষিক তাহলে এ ধরনের স্লোগানের দিতে কোন রবীন্দ্রনাথ কবিতা সাহিত্য সমালোচনা চিত্রাঙ্কন উপন্যাস ছোট গল্প মোট কথা বাংলা সাহিত্যের প্রতিটি ব্রাঞ্চে এবং প্রতিটি শাখায় যার রয়েছে অবিস্মরণীয় অবদান সে রবীন্দ্রনাথ ঠাকুর তার মাতা পিতার চোদ্দ সন্তান পদ নম্বর সন্তান আজকে যদি রবি ঠাকুরের মাতা পিতা দু সন্তানের পরে সন্তান আসার পথ বন্ধ করে দিত তাহলে আমরা বাংলা ভাষা তার অফুরন্ত মেধা থেকে আমরা বঞ্জিত হয়ে যেতাম এজন্য নিয়ন্ত্রণ করা এটা সরাসরি হাদিসের সাথে কি হতেছে কন সংঘর্ষ হতেছে রিজিকের মালিক কে ভাই আল্লাহ রিজিকের মালিক রাজদাক ওলা তাক তুলুয়া ওলা হাকুম খসিয়াদা ইমলাক অন্য এক মধ্যে আছে ওলা তাক তুলুয়া ওলা হাকুমাক খাওয়াতে পারবে না বলে তোমরা কোনদিন করো না এই আয়াতের তা কেরাম রেখেছেন যারা জন্ম নিয়ন্ত্রণ করে তারাও এই আয়াতের অন্তর্ভুক্ত আল্লাহ রব্বুল আলাম যে কথাগুলো আলোচনা করেছি আমাদেরকে বুঝে আমল করার চৌক দান করুন যারা সুনুত হয় না